আবু সালামাহ রাজিয়াল্লাহ তাল্লাহনু হতে বর্ণিত তিনি বলেন আমি আবু সাইদ খুদ্রি রাজিয়াল্লাহ তাল্হ্নকে লাইলাতুল কাদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন একখণ্ড মেঘ এসে এমনভাবে বর্ষণ শুরু করল যে যার ফলে মসজিদে নববীর ছাদ দিয়ে পানি পড়া শুরু হল কেননা তখন মসজিদের ছাদ ছিল খেজুরের ডালের তৈরি এমন সময় সালাতের ইকামত দেয়া হলো আমি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে পানি ও কাদার উপর সাজদা করতে দেখলাম এমনকি আমি তার কপালেও মাটির চিহ্ন দেখলাম